স্মিল্ল الله, الله على মহি উল্জি ومن اتبعني وسبحان الله وما ও من المشركين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 صل الله ت عليه على عليه وَوس وسم تسلم كثيرًا أ بعد ف قال المف ررحم الله تال ومن الإيمانِ بالله وَكُتُ الإيمان به الإيمانانُ ب بأنن الله منُنَزل غير وَخلوق منهُ بَد وَ وَليه يوت وأأَن الله تكلَّ به حقيقةة وان هذا القران الذي انزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقيقه لا كلام غيره ولا يجوز اطلاق القول بانه حكايات عن كلام الله او عباره بل اذا قرعه الناس او كتبوه في المصاحف لم يخرج بذلك أن يكون عن أن يكون كلام الله تعالى حقيقه ফাই উদাফ হক হরুফ মোহনসুল কুরানি কলিম নাজল করে কলাম সটি আল্লাহ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 ধারাবাহিক আলোচনা বিষয়বস্তু হচ্ছে যেমন শেখ আলামা ফুল্লাহ বলছেনমান বেআল কোরআন কালাম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 महान आल्लर स्थापन तमान रोक हम छहर प्रति ईमानी आल्लर आसमानी कितना समूह आसमान थे सब ग्रंथ राजी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 আর যে মহতাজসব তাদের ধর্মগুরা ছিল তাদের গমরা আলেম সমাজ ছিল তারা এতে মুখ্য ভূমিকা পালন করেছে এরা আহেলুস্মাতের বিরুদ্ধে তারা সময়। তিনি ছাড়া কেউ ওই সময় ইমাম হিসাবে পরিচিত ছিলেন না যে ইমাম আহলুস আল জামা এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন বাকি বহু আলেম मारे तरफ हाँ शासक ठीक जेटा मोत आल्लाटाइक से हमला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 একটু ফোর্স হইলে একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে আহ ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি তো আল্লাহ দান করেন এমামী এবং আল্লাহর জান তাকে উচ্চ মর্যাদা দান করেন যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন ছিলেনার্জুন ছিল সেটি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 মুসলিম দেশের শান্তি তাকে আহলাল আউসান আর যারা পত্তলিক মুশরেক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে অবাধ ছেড়ে দেবে তাদের সম্পর্কে তাদের কোনো মাথার ব্যথা নেই তো এই খারী যে চরমপন্থী যারা নিজেরাই নিজের হাতে অস্ত্র ধরে আর মনে করে যে আমরা খুব জেহাদ যাওয়ার কাজ যাই অথচিদের যুগ তাহলে তাদেরকে ঢালাহারে হত্যা করব। কাতলা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমন ধ্বংস করেছিলেন যে একজন কেউ বেঁচে থাকেনি সবগুলিকে আল্লাহ ধ্বংস করেছিল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 এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করেছে এবং শাইখুল ইসলাম যে কোরআন হচ্ছে কালাম উল্লাহ আল্লাহ মোনাজ করা হয়েছে লহে মাহফুজ থেকে সেটি সৃষ্টি নয় সেটি সৃষ্টি নয় আরস সময় ছিল না তার আদি অন্ত আছে শুরু আছে শেষ আছে আল্লাহ রাবুল্লাহ আলম নেন এটি হচ্ছে গুণ মিনহবাদা তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা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 মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল কোরআন মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে থাকবে না। আর কোরআন ইসমাহ ইসলামের নাম মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ওলাই কোরআন ইসমাহ কোরআনের অক্ষর কিছু নেই হ্যাঁ আমল থাকবে না আর কোরআন থাকবে না আল্লাহর কাছে ফিরে যাবে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 মহান করেছেন তা হচ্ছে কালামুল্লাহ আল্লাহ বাণী হকি কতন সত্যিকার অর্থে কারণ মহতাজ জেলারা বলে কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কি করেছে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 মুসলিমের সন্তান অসংখ্য মানুষ গুমরা হয়েছে অসংখ্য মানুষ পৃথিবীতে বলেন না শেখ হলিস কারণ এর বিপরীত ভ্রান্ত মতবাদ আছে কিছু মত আছে যেগুলির খণ্ডন করছেন এই অল্প কথায় আল্লা বাণী কালামে সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় ওয়ালাই কোন ফিরকা যেমন আষারি আর কোল্লা এসব ফিরকা আকিদের ক্ষেত্রে আশাড়ি তো এখনো আছে আর কোল্লা আকিদের লোক আছে যদিও ওই নামে হয়তো নেই কিন্তু আছে এসব আকিদার আঁকা বলছেন যে এই কথাও বলা যাবে না কথা বলা যাবে না যে বলেছেন তার কি নকল হেকায় মানে কোন কাহিনী বর্ণনা করা কোন কাহিনী কি আপনাকে শুনিয়েছে যেভাবে শুনলেন সেভাবে কি করছেন বর্ণনা করছেন এটা হচ্ছে হেকায় যেভাবে হেকায়ত উর্দুতে আরবিতে ফার্সিতে হেকায়ত কেন বলা হয় কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা কারো যদি আপনি আহ তার চলাফেরা ঢং অথবা রকম কিছু আহ ঢং অথবা এইরকম যে কোনো কিছুই যদি আপনি সেটা নকল করেন তো এরা একদল গোমরা বলতে চাইছে যে এই যে কোরআনে করিম আমাদের কাছে কোরআন করিম কফি মুসাফা আছে সেটা আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহ রবীন্দিনের জাতের সাথে কায়ম আছে की जी कलाम रेचे, की आयात माने जी सामान्य सलेहान बोलेंटो शब्द हेका शब्द पर मर्म अर्थे्य नहीं आसल्य नहीं क्यो क्यों ना पार्थक्य आई हक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 মেডিকেল সায়েন্সে গিয়ে খোঁজ করে তো যারাই কোমরা হয়েছে এমন এমন জটিলতা নিজেরাও দিন থেকে অনেক দূরে সরে গেছে অথবা পেরিয়ে গেছে আর অন্যদেরকে এমন করে দেখছে যে ধর্ম এমন জিনিস যেটা বোধগম্য নাই বুঝার বিষয় নাই আমি শুধু অন্ধভাবে মেনে নেন এগুলো বোধ কর্ম নয় তাদের ধর্ম কর্ম কোরআন হাদিস পাওয়া যাবে আর জনগণ বেকের মতো ওদের পিছনে ছুটেছে কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে আর না বুঝে যে হুঁ হুঁ করে তাকে ভুতে ধরেছে এটা আমাদের দেশের কথা সব যে বীরদের মুড়ি দ্বারা এগুলো ভুতে ধরেন এদেরকে সয়তালে ধরেছে না বুঝে অন্ধভাবে বিশ্বাস করে বলছেন দেখো শেখবে কোন জায়গা আপনি একটা আয় লিখছেন লিখলেন মানে বলবেন যে এটা আমার কথা আমি লিখলাম যেহেতু না কথা আল্লাহর কথা সহজ কথা হচ্ছে প্রাকৃতিক বোধগম্য সহজে যাচ্ছে কথাটি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 যখন কোরআন আয়াত বা কোরআন কপি লিখলেন তার মানে কারণ কোন কথা কে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে কারদিকে একটা কথা যদি কয়েকজন নকল করে उदाहरण देव क्या गीति ठीक ना लक्ष लक्ष लोक पढ़ से तो जे पढ़ से बोलने बड़ भाई नकल करे भाई बोन के बाद नाती पुता सबके शुना तो कथा ना जिन्हें प्रथम प्रथम जिन्ही কোন কথাকে বা বাণীকে সম্পৃক্ত করা হয় সত্যিকার অর্থে ওই ব্যক্তির দিকে মান কালাহ যে শুরুতে বলে প্রথমবার বলেছে যে প্রথমবার বলেছে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 হ্যাঁ বলি অথবা অন্য কে সেটা জানানোর জন্য অন্যের কাছে যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজ যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম আর মুখস্ত পড়লো আল্লাহর কালাম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 शब्द नाम ना मानी बुझा गया तो ठीक कुरने करीम एक हुरुफ अक्षा पर्त कुरान करीमारे आया समूह शुदू अक्षर गलिहार अर्थ अर्थ अल्लाह कलम আর একদলের বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহটা এই কোরআনে আল্লাহর মানি তার অক্ষর এবং তার অর্থ গুলিও লেসা কালাম আল্লাহরু দুনালী আল্লাহর কালাম শুধু অক্ষর নয় দুনাল মানি অর্থ ছাড়া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 বলছেন এই দুটো যে ইসলামের তারপরে কিতাবের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছেন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 করেন যেমন আল্লাহকে বিশ্বাস করেন রহমান মহাপরাক্তি সবকিছুর উপর বিজয়ী তিনি বিশ্বাস করতে হবে এইরকম যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত अल्लार अल्लार बानी बानी अपनी गुण अपनी कथा बैशिष्ट गुण तब मध्य गुण ट नहीं मानुषार नहीं कथा बहुत आल्ला जी हाँ आल्लाणी क्षेत्रित कुरानी हमारे विश्वास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 बेचे आरोप कथा बंद मरकिन आगे तल्ला कथा शेष हम বলছেন ওনাউল কালাফিহাকি আজালিও আল্লাহর বাণীর ধরন হচ্ছে যে আবাদি সর্বদাই আছে আল্লাহ এবং সর্বদা থাকে যার কোন আল্লাহ রব যে মাঝে মাঝে কথা বলেছেন কথা বলেন এগুলো এগুলোকে মুফরাদাত বলছেন যেমন মুসাআসালাম সাল আল্লাহ কথা বলেছেন তারপরে কথা বলেছেন আল্লাহর কালিম কালিমুল্লা কিন্তু রসুল্লাহ কালিমুল্লাহ তা বলছেন যে আল্লাহ রব আলমিনের যে ভিন্ন ভিন্ন কথাগুলি হ্যাঁ আল্লা কথা বলা আল্লাহর গুন বৈশিষ্ট্য এবং তিনি সর্বদা কথা বলেন এবং সর্বদা কথা বলবেন তার হেকমতের ভিত্তিতে যখন তিনি চাইবেন এবং যে বিষয় তিনি চাই যায় আল্লাহর কথা আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে আর ইমান বিল কুতুবের অন্তর্ভুক্ত কেন কারণ আল্লাহর কিতাব কোরআনে করিম হ্যাঁ সবচেয়ে বড় কিতাব আর আল্লাহর প্রতি আল্লাহর যে কিতাবগুলি বরং প্রথম খানি প্রবেশ করবে সেটা প্রথম খানি সেটা অন্তর্ভুক্ত হবে ওহ মোন্লা রসি আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজর করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার এবং সেটা আল্লাহর প্রতি ইমান আর আল্লাহর খেতাবের প্রতি ইমানের অন্তর্ভুক্ত এই বিষয়ে বেশ কিছু ফেরকা এর বিরোধিতা করেছে তার মধ্যে একটা ফিরকা হচ্ছে জাহামিয়ারা সবচেয়ে ছিল যার ফলে উল্লেখ করেছেন জাহমিয়াদের এমন আকিদা ছিল যে জাহামিয়া ফিরকাটি একেবারে বড় কুফুরি করেছে তাদের একটি আকিদা ছিল যে আল্লাহ রব আল নেবেন না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 আর মুসার কালাম কোরআন কারণ আল্লাহ যখন কথা সৃষ্টি করেছেন তখন তিনি যেন কথা বলেছেন তিনি যেন কথা আসল কথা বলেন এটা হচ্ছে কারাকিরা কি দেখ যুক্তির খিলাম সাহাবাহাতির খিলা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 নাই যে একজনকে মোতাকালিম বলবেন আল্লাহ বলছেন আমি কথা বলেছি যিনি সত্যিকার অর্থে কথা বলেন যার সাথে সম্পৃক্ত সত্যিকার অর্থে তাকে মোতাকাল্লিম বলা হয় ফল কাল আল্লাহ একটা আয়াত পড়ছেন কাল আল্লাহ তারা মহান আল্লাহ বলেন কেমন করে বলছেন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 আল্লাহার এই কোরআন আল্লাহ আল্লাহর কাছে ওয়ালাফিলাম একটি মধ্যম লক্ষণ বড় লক্ষণ যদি না অবহিত হ্যাঁ ছোট লক্ষণ নাই কারণ ছোট লক্ষণগুলি প্রায়গুলি চলে ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে ক্যামতের যেগুলি আশরাতে সৌগরা বা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 কমে গেছে এক সময় ছিল মুখস্ত বিদ্যা মুখস্ত আলহামা মুখস্ত করতো আয়াতিস মুখস্থ করতো হ্যাঁ মুখস্থ করছেন একটা বক্তব্য রেডি করার জন্য শেখটা আগে লাগে এখন শেখ এর কাছ থেকে শিখার দরকার শেখ গোগুলো নামাজ হ্যাঁ সলাফ ওখান থেকে ওস্তাদ কি ওই গোগল শেখ গগলই হচ্ছে ওস্তাদ অধিকাংশ জনগণের তো আছে আছে কলকাতায় ওতে আমাকে ইনভাইট করেছিল যে কোনো কারণে আমি যাইনি মোট কথা আরেকজন দায়ী গেছে নাম না বলে তো কি বলত হবে না ঠিক আছে না জি হ্যাঁ মনে রাখবেন এটা যদি নাম না বলে যে এ দোষ হয়েছে তাহলে কোনো কি বলত ंगलीसायर तो बक्त्य उर्दू तो रेखे किंगलाते शेख गकम उ आलोचना आगे उर्दुर आलोचना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 फर्मूल बुज मात्र तीन मास आगे शेख गगोल खुदवाई कथा गुजरात पेट्रोल शेष दुनिया करोप्ल हाँ बस टैक्सी সব আপন জেগে বসে থেকে শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই রকমের মতো একমের পিঠে করে চেপে চেপে আসবে এই হাদিসের ব্যাখ্যা তো অনেক বলতে চেয়েছেন অল্লাহ আলম জি হাজি কোরআনে কারি আল্লাহর কাছে ফিরে যাবে এই কথা ব্যাখ্যা জি ওইলে আল্লাহর কাছে ফিরে যাবে সেটা মানে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে যারা হচ্ছে কুল্লাবা আবদুল্লা বিন এ কুল্লাম কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে যে আল্লাহ হেকায়াত কালাম কোরআন আল্লাহর কালাম নয় কালামের কি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 এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের আল্লাহর কালামের সঙ্গে আলাদা কালাম এই কুল্লা কাছে এমন একটি অর্থ যেটা আল্লাহর ভিতরে কায়েছে আল্লাহর মধ্যে কায়েছে যেটা আল্লাহর সাথে আবশ্যক হয়ে আছে কম বেশি আছে কি নাই তাই না কিন্তু কথার ক্ষেত্রে কথার ক্ষেত্রে ওরা বলছে ঠিক কথাটা করি কথাটাও ওই হায়াত আর এলমের মত হায়াত এবং এলমের মত মেয়েরা কাছে কথা বলেছেন তার আগে তাহলে ওই কথাটা আল্লাহ বলেন নি বলেছেন তাই না জি হ্যা তো এইটা না বলে তারা বলেছে যে না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 কেউ কোরআন তেলাউ করছে যখন তখন এই কোরআন তেল শুনে বলা যাবে না তাদের কাছে এই কাছে এটা কালাম বুঝতে পেরেছ এটা না তাদের কাছে এইটা মখলুক আর তারপরে এই যে কোরআনের অথবা এই যে শুনছেন তেলাও শুনছেন এটা কি বলামুল্লাহ কালাম উল্লার হেকায় নকল কালাম নকল এটি বলে আল্লাহর কালাম নাই আশারি কারণ আশারি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 এক মজ হইতে না এটাই তাদের তো আবুল হাসান আসারি আর আবু মানসুর মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বল এমাম আহমদ বিন হাম আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার এমাম বলেছে তারা আর ফেকার ও তিনি ইমাম ফেকের কিন্তু এই ক্ষেত্রে এগুলো কার কাছ থেকে আবু হানিফ রহমা উল্লাহ সাফি কি রে আশারি বলছেন আবুল হাসান আশারির আকিদায় বিশ্বাসী আমরা ফেকা বলছে ইমাম সাফি যোগ্যতা রাখতেন না যে আপনারা মাতুরিদে হইতে গেলেন আকিদে আকিদাতে হানাফি হইতে পারলেন না খাটিয়ে হানাপি হইতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার এখানে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 যে আলহামদুলিল্লাহ তাদের বড় একজন আল্লাহ শেখ হলে দিচ্ছে ভারতে লিখছে আলহামদুলিল্লাহ আমার আকিদাতে মাতুরি দি আর মশলা কে সুফিয়া মেলা মশলা কে একটা দেবন্দী একটা হচ্ছে বেরোলিবি রেসবী মশলা তো কোনটাই বলছে আমরা এই মশলা কে হচ্ছে দেবন্দী এত ছিন্ন চিহ্ন হয়ে যেতেন সহিদ অনুযায়ী যদি আপনি আমল করেন আকলি দেয় এবার পাক্কা হানাফি না তাহলে কি হইতে পারবেন পাক্কা হানাফি হইতে পারবেন তো এই বিষয়টি এই জন্য বললাম যে এরা চিস্তিয়া হইতে আর না হয় চলে গেলি হইতে আর না হইলে মজাদি হইতে আর কোথাও চলে আবুল হাসান অনুসারী রা তিনি ছুড়ে এসেছিলেন কিন্তু আবুল হাসান আশারি রাহমহ তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন তিনি অনেক লোক আছে যারা হেদায়ত হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর তবলিগি চিল্লা কে আলহামদুল্লাহ হয়েছে আর অনেকে একজন অনেক আমার জিজ্ঞাসা এখন আমি তো হেদায়ত হয়েছে কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে দিয়েছি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 যে আমি যে এই যে তাবিল তাবিল করেছিলাম আল্লাহর গোনা বলি এগুলি আমি ভুল করেছি আমি এখন সহিদে চল্লাহ আকিদে চলে এসছি কিন্তু আবুল হাসান আসআরির মতবাদ কি ছিল বলছেন কালাম হচ্ছে আল্লাহর কালামের মানে আল্লাহর কালামের মানে আল্লাহর কালামকে ব্যক্ত করা কারণ তাদের কাছে কালাম আল্লাহর সংগ্ঞা কি বলছেন কালাম আল্লাহ ইন দা হোম মানান আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত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 দুই রকমের আলফাজুল শব্দগুলি তাদের কাছে যে আওয়াজ বেরোইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেলো এগুলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা গরম হয়েছে ওয়াহিল বলছে যে এই যে শব্দগুলি ফাল আলফাজ ও মাহিয়া কোরআন হচ্ছে দুই ভাগে বিভক্ত এবং অর্থ ফাল আলফাজ ওখলুকাত শব্দগুলি হচ্ছে হাদিস আর কাদিম দুটো ভাগ যেই ভাগ গুলি কোরআন এবং শুনলার নেই আল্লাহর গুণ এইটা হচ্ছে কদিম আর সৃষ্টিগুলো হাদিস হচ্ছে কি মানতে কি শব্দ যে অর্থটা রয়েছে কোরআনে করিমের সেটা হচ্ছে কাদিম আল্লাহর সাথে সেটা সম্পৃক্ত রয়েছে মানান ওয়াহিনের সেটা একটাই অর্থ লিহে সেটা বিভাজনযোগ্য নয়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 বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা মানুষদের আল্লাহ থাকবে কেন থাকবে কারণ যিনি প্রথম বলেছেন তার হচ্ছে। তারপরে শেষখানে শেখ সাইফ সজন বলছেন যে হক মজাহ হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহ কালাম হুরু হু মানি শব্দগুলিও এবং অর্থ আর এর ওপর এবং আলহামদুলিল্লাহ রবিল আলমিন أقوال والأعمال